ফকালফরি হাজল খি ওমনফি জরফ ও সাহেব কমো সন্ন্যত জহদ হরফি হাজল খি অক কফি হরফ মশ কফি ও صاحب হমন কমানা ওসাকাল কোরআন মোহনাল সমস্ত প্রশংসা যে আল্লাহ রব আলমিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হৃদায়ত দান করেছেন আর আমাদের হৃদায়তের জন্য আল্লাহরুল আলমিন আসমান থেকে ওয়াহিনাজল করেছেন আমি আর রসুলগণের সর্বশেষ প্রতি সৈয়দানা মোহাম্মদ রসুল সমাপ্তি তার শনিবার এগারোই রজব চোদ্দশো তেতাল্লিশ মোতাবেক বারোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ আমাদের ধারাবাহিক আলোচনা সারহ সন্ন্যার পর্ব নম্বর আটচল্লিশ যেমনটা আপনারা যায় ইনশা पंचाशी पर्व कितब शेष होल्ला जान पूरा कर तौफिक दान कर संक्षिप्त दर्शे लेखक इमाम अल हसान बाहर रहमतउुल्ला आलई तरह कितबर गुरुत्व सम्पर्क प्रथम एवं गुरुत सम्पर्के बोलते एक अतिरंजन जदिता उद्देश्य हम सत् क्यों तरप कथाटी अतिरंन एक रही कथाटी एकमात्राण और सही सन्ना सम्पर् बला हम प्रजोज उचित फरज बाकी अन्ो कारो लेखा लिखा, लिखनी सम्पर् ए रकम कथा बोला सर ठीक नानुष मात्र भूल होती जो भलो मानुस मानुष मात्री होते छाड़ा छाड़ी होतेमी त्रुटी सकल के, के मुक्त थोड़ा तफिक दान कर इसलाम तेम नहीं छाड़ा छाड़ी ढेला पंथी विभ्रांत एवं चरमपन्थी अतरिक्त कड़ापन्थी जे कठोरता कुरान सुन नहीं সেটা বিভ্রান্তি গুমরাহি এই দুই গুমরাহি হচ্ছে রাজপথের দুই দিকের গর্ত রাস্তা দিয়ে চলবেন গাড়ি চালাবেন আপনাকে রাস্তা দিয়ে সঠিক রাস্তা দিয়ে চলতে হবে কিন্তু যদি আপনি নিচে নেমে যান নিচে গাড়ি নামিয়ে দেন তাহলে দুর্ঘটনার শিকার হবেন ঠিক ওই রকমই দিন ইসলাম পালন করা দিন ইসলামই হচ্ছে মধ্যম পন্থা মানুষ নিজের পক্ষ থেকে আবিষ্কার করলে হবে না তো চলা যাক কি বলছেন বলছেন ফামান ফমানা মাফি হাজাল কিতাব যেই ব্যক্তি এই কিতাবে যা কিছু আছে তা স্বীকার করবে আকার একরার করা আকাররা একরার আর একরার মানে স্বীকার করা মেনে নেওয়া যে উর্দুতে একরার শব্দটি আরবি থেকে ব্যবহার হয়ে থাকে যেই ব্যক্তি এই কিতাবে যা কিছু আছে কি করবে শিকার করে নেবে মেনে নিবে ও আমি এবং এর প্রতি বিশ্বাস করবে ওতটা খা যা এমামান এবং সেটাকে আদর্শ হিসাবে গ্রহণ করবে হেমাম আদর্শ এমাম যে সামনে থাকে তাকে এমাম বলে আমাম মানে সামনে আমাম আরবি আমাম বলা হয় সামনে আর যে সামনে থাকে সে এমাম মসজিদের কে আমি যেন বলা হয় যে মুসল্লির সামনে থাকে এ মোসলে নেতৃত্ব দিয়ে থাকে নেতৃত্বের ক্ষেত্রে সামনে রয়েছে দেশের শাসককে এমাম এমাম আজম এমাম আজম আসলে দেশের শাসক সরকার এই জন্য যে সরকার গোটা দেশের মধ্যে মুখ্য পদে রয়েছে এবং দেশের নেতৃত্ব দিচ্ছে তো যেই ব্যক্তি এই কিতাবকে এমাম হিসাবে গ্রহণ করবে মানে আদর্শ হিসেবে গ্রহণ করবে আহলিস জামাতের আকিরা মানহাজের ক্ষেত্রে এবং তার কোন একটি অক্ষরে সন্দেহ করবে না তাই না সন্দেহ করবেন না তবে ওনার নিয় এটা নয় যে কোরআন হাদিসের মতো কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে যেহেতু আমি লিখেছি সেই জন্যই কথা বলেছেন তারপরেও কথাটি যেন না বলাই উচিত ছিল তার কোন একটি অক্ষরে সন্ধিহান হবে না হারফান একটি অস্বীকার করবে না সন্দেহ করবে না করবে না। এই ভূমিকা আমাদের ওহি সম্পর্কে হইতে হবে আর ওহি হচ্ছে আল কোরআন করিম আর রসুরুল্লাহামের হাদিস হাদিসের ক্ষেত্রে সহিদ ওহী নয় যা আলহাদিস ওহি না তোর আলহাদিস মানে প্রমাণিত নয় তো যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলি থাকবে তার মানে এই কিতাব যা কিছু স্বীকার করে নিল মেনে নিল বিশ্বাস করল আদর্শ হিসাবে গ্রহণ করলো কোন একটি অক্ষরে সন্দেহ করল না এবং কোন একটি অক্ষরকে বিষয়কে অস্বীকার করল না ফাহা সাহেব ও সন্না ও জামাত সেই ব্যক্তি হচ্ছে আহলে সন্নত আল জামাতের অন্তর্ভুক্ত সে সন্নতের অনুসারী এবং জামাত সামিল আহলে সন্নত আল জামাতের সামিল पूर्ण रूपे मिल पूर्ण रूपे साहेब सन्ना सन्न अनुसारी और जमतर अनुसारी जमात मान शाहम जमात शाहबाइ कर मुस्लिम, उम्मा, मुस्लिम उम्मा उम्मार सब च उत, उत्कृष्ट मानसा भलो मानुष्हाम शाहराम आदर्शी जुगे क्या जाराइतिष्ठित तहल सन्ना जम তারা হচ্ছে আহলে সন্নাতে সন্নাতের অনুসারী এই বৈশিষ্ট্য যার মধ্যে দিলাম চমৎকার নাম এক সময় চমৎকার নাম ছিল আহলে স্নতল জামাতে এখনো নামটা তো চমৎকার কিন্তু সেই নামটার প্রয়োগ হয়ে গেছে যত যে বেশি মাজার পূজা করবে আর যত বেশি সুফি ইজমে বিশ্বাসী হ্যাঁ তারা আহলে আহলেতল জামাত তারা নিজের আহলে সন্ন্যত বলে এজন্য নিজেদেরকে বলে না কি বলে বেরেল সংক্ষিপ্ত ভাষায় বা সাধারণদের ভাষায় কিন্তু তাদের তাদের বেদাতি আলেম সমাজের ভাষায় হচ্ছে আহলে জামাত আহলে সন্নতল জামাত আহলে জামাত তো তারা মুসলিমদেরকে দুই ভাগে ভাগ করে মানে সন্নি মুসলিমদেরকে এক শিয়া চলে গেল মুসলিমদের দুই ভাগ করে এক শিয়া আর শূন্য আর আবার যারা শিয়া নয় তাদেরকে দুই ভাগে ভাগ করে বেদাতিরা সুফিরা সন্নি আর ওহাবি সন্নি আর ওহাবি তো যদি মাজার পূজা করে পীর ধরে পীরের ধর্মে পীর পীরতন্ত্রে বিশ্বাসী হয় পীরের মরিদ হয় পীর ভক্ত হয় তাহলে তো সন্নি হইল আর যদি পীরের বিরুদ্ধে বলে পীর ধরা যাবে না হ্যাঁ পীরতন্তর সুফিজ বেদা তাহলে ওহাবি তাহলে ওভাবি এজন্য সৌদি আরবে বা সৌদি আরবে ও জনগণকে তারা অভাবি বলে এই জন্য আহলাদিসদেরকে কি বলে ওহি বলে এমন কি দেওবন্দীদেরকেও ছেড়ে না বেরোলে মাজার পূজারই দেওবন্দীদের কো বলে কারণ তাদের মাজার পূজার সাথে একমত নাই পীর ধরাই একমত দেওবন্দি বেরোলিতে কিছু পয়েন্ট আছে যেগুলোতে দুটাই একই রকম যেমন হানভি আর এই কমি রাও হচ্ছে হানফি ঠিক না চর্মনায়ও হানভি আর আঠরসিও হানভি মাইজ ভাণ্ডারিও হানভি দেওয়ানবঙ্গিও তাই না ফুরফুরাও হানভি সারসিনাও হানফি তাহলে হানফি মজ দাবিদার হয় এরা সব একমত এজন্য এজন্যাদ বিরুদ্ধে সেখানে গিয়ে এক হয়ে যাচ্ছে অথচ একদল গাইরুল্লাহ পূজা করছে মাজার পূজা আর দল বলছে এটা সির্কি দেবন্দির বলছে এটা সিরকি তারপরে আহলেদিসরা তাদের এই মুসরেক যারা তাদের চেয়ে তো বড় দুশ্মন মুশ্রিকদের সাথে তারা ঐ ঘৃণা রাখে না দুশ্মনী রাখে না যে দুশ্মনীতে রাখে এটা হচ্ছে বাস্তব আর পাকিস্তানের ভালো করে চেনে রাখবেন এদেরকে হতে শরিক সবগুলি সুফি সুফি বিশ্বাসী হওয়ার ক্ষেত্রে চর্ম নেই হ্যাঁ ফুরফুরা আর জনপুরি এটির তুলনামূলক ভালো একটু মানে ওদের তুলনায় অন্যদের তুলনায় এরা সবাই কিন্তু সুফি সবগুলি সুফি আবার যেগুলো নিকৃষ্ট সুফি আর কোনগুলিকে ভালো বলবো কিন্তু সুখার কাচার পার্থক্য সুখার কাচার কি সুখার কাঁচা মইলে ব্যাস পায়খানা পায়খানা কিন্তু একটা সুখা একটা হ্যাঁ একদম রসাল ওই রকম আর কি তো আটরসি মেজ ভান্ডারি দেওয়ানবাগি ফুলতুলি হ্যাঁ চন্দ্র হ্যাঁ যতগুলি মাজার পূজার যারা সরাসরি মজার এসে করায় আর করে এরা হচ্ছে নিকৃষ্ট সুফি হ্যাঁ নিকৃষ্ট সুফি কিন্তু সুফি ইজম সুফি ইজম এক কিন্তু এরা আবার সুফি ইজমে যারা এক তারও দুই ভাগে বিভক্ত একদল সুফি ইজমে বিশ্বাসী হয়ে সুফিরা যারা মারা গেছে তাদেরকে তাদের করাকে শুধু কাজ আল্লাহ কিছু পাওয়া যায় না এদের কাছ থেকে নিতে হয় আল্লাহ এদেরকে সব দায়ী দায়িত্ব দিয়ে দিচ্ছে ছেলে দরকার লোক ভালো করা দরকার হ্যাঁ তোমার মনের কামনা বাসানো দরকার দরকার শরীপে যাও এরাও সুফি আবার চর্ম নাই স্যার সে বলছেন না না দরগা শেষ দাগ ওদের কাছে না ওরা আল্লাহর করতে হবে কিন্তু আহলে বেদাত জলো মাতুম বাউজা বা জুলো মাতুম বা ফৌক আাদ আল্লাহ কোরআন করে বলেছেন যে এ হচ্ছে অন্ধকার সমূহ মানে বহুমুখী অন্ধকার কিন্তু একটি অথবা ঘরে বসে আছেন কিন্তু রাতের অন্ধকার আর আর রাতের অন্ধকারে আছে ঠিক আছে আর তারপরে পানির ভেতরে আছে পানির তলায় আছে অন্ধকার আর তারপরে আর একটা অন্ধকার হচ্ছে মাছের পেটে ছিলেন তিন অন্ধকারে ছিলেন এক হচ্ছে মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার পানির নিচের অন্ধকার আর রাতের অন্ধকার আলমিন এই দায়িত্বের উপর আল্লাহ শুক্রিয়া আদায় করেন আল্লাহ কবুল করুন তো বলছেন যে যারা এই কিতাবের যা কিছু আছে আপনি মানহের কথা বিশ্বাস করবে মেনে নেবে সন্দেহ করবে না অস্বীকার করবে না তারা হচ্ছে পূর্ণ জাহাদ হারফা মিমা ফিহাদ আল কিতাব আর কেউ যদি এই কিতাবের কোনো একটি অক্ষরকে অস্বীকার করে অক্ষর বলতে বিষয়কে অক্ষর বলতে। বিষয় কে অস্বীকার করে তার কোনুশি চলতে চায় বেদাতি আর কি সাহেব হাওয়া তাহলে সে হচ্ছে তাহলে বেদাত বেদাতি তারপরে বলছেন तो एतटुकु कथातेमीर रानु सम्पर्क ना जो अस्वीकार करेहर करीमर को अक्षरे को अक्षरे की स्वीकार कर সন্দেহ করে অস্বীকার করে যা হয়েছে। প্রমাণিত হয়েছে মানে গ্রহণযোগ্য হাদিস তাহলে তাহলে আল্লাহ তালার সাথে সেই ব্যক্তি মিথ্যা প্রতিপন্ন অমান্যকারী অস্বীকারী বলে গণ্য হবে এবং সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সে আল্লাহর সাথে মোকার যে অমান্যকারী সে অমান্য করেছে কোরআনে বিধান কি। একটি কথা অস্বীকার করা মানে পুরোই অস্বীকার করা একটি কথা অস্বীকার করা কোরআনে বাহাদিসের মানে ওরই অস্বীকার করা তো সেই ব্যক্তি আল্লাহর কাছে সত্যবাদী হিসাবে হাজির হবে না সে ব্যক্তি মোকাজেম মিথ্যাবাদী মৃত্যুক তার ইসলামে এবং সেই ব্যক্তি যেন মিথ্যা জ্ঞান করেছে মিথ্যা মনে করেছে কোরআন সোনার বিধানকে সেই ব্যক্তি অমান্য করেছে অস্বীকার করেছে কাজ দাবায়ু কাজেও মানে বিভিন্ন অর্থগুলি করা যেতে পারে ক্ষেত্রবিশেষে অমান্যকারী অস্বীকারী তার মিথ্যা প্রতিপন্নকারী মিথ্যা জ্ঞান করা ইত্যাদি মোক্কাজিম ফত্তাক্লা সুতরাং হে পাঠক হেসরত আল্লাহকে ভয় করো ওয় এবং সতর্ক সাবধান থাকো ও তাহাদ ইমান এবং তোমার ইমানের খোঁজ খবর রাখো তোমার ইমানের ক্ষেত্রে যত্নবান হও তাহাদ তাহাদ মানে যত্নবান হও তোমার ইমানের যত্ন কর নিজের ইমানের যত্ন করেন আমরা পরেননি বেশি মাথা ব্যথা করি এটা ভুল তরিকা এটার তরীকা নয় আল্লাহর বলে আমি স্পষ্ট বলে দিয়েছেন যখন দেখবে যে কেউ আমার কথা শুনছে না শুনবেও না আর আমার বইলে লাভও নেই বইলে লাভ নেই এমন ক্ষেত্রে যে ক্ষেত্রে তো বইলে লাভ নেই আর ইসলামেরও লাভ নেই আপনার নিজেরও লাভ নেই তোর কি জন্য যে বলবেন হয় আপনার কিছু লাভ হয়তো বইলে ওটাও নেই ইসলামেরও কিছু ফায়দা করে দিলেন না যেমন সরকার সম্পর্কে শুধু নেগেটিভ কথা না নেগেটিভ খারাপ সরকার খারাপ হবে জনগণ খারাপ সরকার খারাপ तो अल्लाजाम संशोधन ठीक अल्ला बोले है तुमा देर पर तार कारण हम तुम्हारे कर्म तुम्हारे किम तु तुम्हारे अपकर्म तुम्हारे पाप एक कथा बनने पर मुसीबत आसे य অপরাধের কারণে আল্লাহ জাহার আল ফাঁসাদে জলে এবং স্থলে বিপর্যয় সৃষ্টি হয়েছে অশান্তি বিরাজ করছে ফেতনা ফাসাদ বিরাজ করছি এত ফেতনা ফি কেন কিসের কারণে সরকারের কারণে বলছে মানুষের কর্মফল হিসাবে মানুষের তোমরা ঠিক গোটা দেশের মানুষ ঠিক হয়েছে এটা বুঝার জন্য দাঁড় করেন পরেশগাল লোকে একটা হ্যাঁ আর আর একটা চোট ডাকাত হ্যাঁ বেইমানকে দাঁড় করেন কে বেশি ভোট পাচ্ছে অতি বুঝি আর এর চেয়ে বেশি কি দেখাইতে হবে কোন ভালো মানুষ পাস করতে পারবে আগে ঘোষণা করুক ভালো মানুষ দেখেন আমাকে ভোট দেন তাহলে গ্রামে একটা চোর থাকতে দেবো না এলাকায় আর এক একটা কোন দুর্নীতি হতে দেবো না আর একটা কোন অসাধু লোক থাকবো না একটা কোনো বেহায় আপ মহিলা থাকতে দেবো না সবকে বোরখা পারিয়ে ছাড়বো একটি কোন বেনামাজি রাখবো না সবকে জেলে ঢুকাবো দেখেন কয়েকটা ভোট পান তাহলে বোঝা যাচ্ছে যে দোষ সরকার না দোষ জনগণের আর যেন বলছে অসুবিধা নাই লাকুম আপন আপন ধর্ম করবে যার ইচ্ছা নজ নজর কেউ কাউকে বলবেন না কে ভোট পাবে এই বেশি ভোট পাবে আরে ধর্মীয় স্বাধীনতা আছে কমপক্ষে বেচা থাকতে পারবেন না পড়ে দিয়ে তো বাস্তি দিবে না কথা বোঝা গেছে আল্লাহকে ভয় করো ওয়াহাজার সতর্ক সাবধান হওয়া তাহাত ইমান তোমার ইমানের তদন্ত করো ইমানের যত্ন করো নিজে বেঁচে গেলে বেশ বাঁচলেন নিজেকে বাঁচো তারপর তোমার স্ত্রী ছেলে চেষ্টা করলেন স্ত্রী কে ঠিক করতে পারলেন না অনেকে আছেন এরকম ভালো মানুষ ছেলে মেয়েকে ঠিক করতে পারল আল্লাহ ধরবেন না চেষ্টা করেছেন চেষ্টায় ত্রুটি থাকলে আপনা আপনার ত্রুটি সেজন্য আল্লাহ ধরবেন এই ধরবেন না যে তোমার ছেলে কেন খারাপ তোমার মেয়ে কেন খারাপ চেষ্টা করার পরে স্বামীর ঘরে যাওয়ার পরে খারাপ হয়ে গেছে আর পর্দা করে না ধরবেন না আল্লাহর ভুল আলম কিন্তু আপনার বাড়িতে আছে মেয়ের অভিভাবক আপনি সুতরাং আপনাকে যতদিন বিয়ে না দিয়েছেন আমারও তো আপনার কাছে জি ছেলেদের ক্ষেত্রে নিজের ইমানের ক্ষেত্রে যত্নবান হন তারপরে লেখক বলছে আর সন্নতির অন্তর্ভুক্ত হচ্ছে क्ति के आल्लाचरण सहा नाफरमानी करना आल्ला तो ना आहदान का आल्लासेलाहर नफरम पाप को समर्थन करपोर्ट कर सहजोगिता करो ये करबें ना जेको कभी सहाजना क्या যেমন জানছেন যে গণতন্ত্রের আসবে আর এই লোক পাপ করবে এই লোক আর তার জন্য একবারে ছোট উদাহরণের আপনার মা কার অনেকে জিজ্ঞেস করে আমার মা বুড়ো হয়ে গেছে আর সারা জীবন জর্দা ওই জর্দা খেয়ে অভ্যাস দাঁতের ব্যথা অনেকে বাহানা করে দাঁতের ব্যথা একটু ওই জর্দা বা তামাকিখ করে ধরবে চিপে ধরবে হ্যাঁ নাতে তাহলে নাকি ওর ব্যথা ভালো হয় এখন কি করব না নিয়ে আসলে মা অসন্তুষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তামাক জাতীয় জিনিস হারাম জর্দা হারাম সুতরাং আপনার মাকে সন্তুষ্ট করবেন আলামা সেলা গোনা করে পাপ করে না বল না আমি জর্দাইনি দিতে পারবো না মা তুমি কি লাগবে অন্য কিছু বল হালাল কিছু বল মাছ লাগবে ইলিশ লাগবে কোন মাছ লাগবে বলেন কোন গোস্ত লাগে বলেন আর কি লাগবে বলেন হালাল বলেন কিন্তু হারামের দিতে পারব না বস মদির যা সিগারেটের প্যাকেট নিয়ে এনে দেবেন না এনে দেবেন না কিন্তু এই ক্ষেত্রে একটু হেকমত অবলম্বন করতে হয় যদি দেখেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ ভরসা আছে যদি আমার চাকরি চলেও যায় কোন কোনো পরে এতটুকু ইমার মজবুত আছে তাহলে এইরকম চূড়ান্ত সিদ্ধান্ত নেন আর না হলে আপনাকে দেখতে হবে যে আমি এই এইটার করলাম না যদি আমাকে একজিট লাগিয়ে দেয় আমার কাঁধে ঋণের বোঝা আছে আমার এখানে থাকা ফরজ নাহলে আমি সংসার চালাতে পারব না আমার ওপর মেলা দায় দায়িত্ব বাপমার দায়িত্ব স্ত্রীর দায়িত্ব ছেলে মেয়ে সংসার বড় এতগুলি মাথার বোঝা আপনার ওপর আছে আর তারপরে এত বড় রিস্ক নেওয়ার দরকার নেই তখন আপনার জন্য জাহেজ আছে তখন আপনি নিরুপায় নিরুপায় ব্যক্তির জন্য হারাম কাজ করা হারাম খাওয়া জাহেজ কাফের দেশে আপনার কাছে পূজার চাঁদা চাইছে পূজার চাঁদাকে এমনি শখ করে দেওয়া যায় হারাম কিন্তু পূজার চাঁদা না দিলে আপনার জানের ভয় হ্যাঁ আপনার পরিবারের ভয় পরিবারকে বাঁচতে দেবে না আপনার দোকানপাটের ভয় হ্যাঁ জ্বালিয়ে পুড়িয়ে দেবে তাহলে আপনাকে রক্ষা করতে হবে না হবে না তখন আপনার জন্য ওই লোকের জন্য পূজার চাঁদা দেওয়া যাইজ কিন্তু আপনার জন্য জাইজ নেই যার এরকম পরিস্থিতি নেই তার জন্য জায়জ নাই ঠিক ওইভাবে ধরে নিতে হবে জি আপনাদের জন্য বিড়াল খাওয়া যায় শুকুর খাওয়া যায় হ্যাঁ কুকুর খাওয়া যায় কিন্তু এমন খুদার্ত ব্যক্তি যার কাছে কুকুর ছাড়ার কিছুই নেই এই কুকুরের গোস্ত কিছুটা না খেলো কিছুক্ষণের মধ্যে মরে যাবে ও মরে যাবে বোঝা গেছে তখন তার জন্য তখনকার মতো যানবাচানের জন্য কুকুর বিড়ালের গস্ত খাওয়া একে সেখানে আল্লাহ ফামানি তোর গরাবাগিন কিন্তু কেউ যদি মজবুর হয় নিরুপায় বাধ্য হয় উপায় নেই এখন এই ছাড়া আমি বাঁচতে পারব না সম্মুখীন হবে আল্লাহ জানা হেফাজত করেন সন্ন্যতের অন্তর্ভুক্ত হচ্ছে বা আহলে সন্নত আদর্শ হচ্ছে আহলে সন্ন্যত কোরআনে মহাদিসের দলিল যে উনি কোনো ব্যক্তিকে আল্লা ক্ষেত্রে সাহায্য করবেনা চোর চোরকে আশ্রয় দিচ্ছেন চোর ধরার জন্য পুলিশ এসছে আর আপনার কাছে না না না এখানে কোন লোক আসেনি জায়েজ গুনহার আপনি সাহায্য করলেন গুনহার কাজ সাহায্য করলেন এমন কি যেই ব্যক্তি কল্যাণওয়ালা আহাদানের ওপর আত হয়েছে আল্লাহ তুই কারো সাহায্য করবেন না এমন কি যে আপনার ওপর অবদান রয়েছে তাকে সাহায্য করবেন না কোন কাজে ওয়ালাল খাল কাজমাইরী এবং সমস্ত সৃষ্টির ক্ষেত্রে এটা যে কোনো মানুষের ক্ষেত্রে যে কোনো মানুষের ক্ষেত্রে পাপের কাজে কাউকে সাহায্য করবেন না আপনার ভাই অন্যায় একটা লোকে মারছে আপনি বুঝতে পারছেন আমার ভাই অন্যায় করছে কিন্তু ভাইয়ের পক্ষ থেকে লেগে গেলেন অধিকাংশ লোক তাই করেন নিজের বংশের পক্ষ থেকে লেগে গেলেন নিজের ভাই বেড়াদ পক্ষ থেকে গেলেন হ্যাঁ দেখলেন না যে কে নাই পথে আর কে অন্যায় পথে হ্যাঁ কে জালেম আর কেউ মাজল তো এটা হারাম এটা হারাম কাবিরা কোন সবচেয়ে তো বড়ো বা অবদান এহসান রয়েছে আল্লাহ রব আলমিনের পরে রসুল্লাহ সাল্লাহ তারপরে হচ্ছে আল্লাহ সৃষ্টি করেছেন। আর পিতা মাতার মাধ্যমে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন পিতা মাতা হচ্ছে সবার অস্তিত্ব দুনিয়াতে আসার মাধ্যম অসীলের মাধ্যমে তো এই আল্লাহর পরে মাতা পিতার হকের কথা বলা হয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লামের হকটা আল্লাহর হকেরই সামিল কারণ রসুল্লাহ খুব আল্লাহর কথাই শেখাবার জন্য এবং সেই রাস্তা দেখানোর জন্য এসেছিলেন সেই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের পরে রসরুল্লাহ সাল্লাহ সাল্লামের হক মানে রসুল্লাহ সাল্লা সাল্লামের হকটা আল্লাহর হক তারপরে পিতা মাতার হক তো উলিল মধ্যে সবচেয়ে বড় এসান বা সবচেয়ে বড়ো কল্যাণ যে আমার আপনার করেছেন মাতা পিতা মাতা পিতাও যদি গুনার কথা পাপের কথা বলে করবেন না অনেক সময় বাপ মা জুলম অত্যাচার করে আশপাড়া প্রতিবেশীর ওপর অন্যায় কাজ করতে বলে হ্যাঁ জি যে কারো সাথে শত্রুতা আছে দুশ্মনী আছে যা ওর ফসলটা চড়িয়ে চলে বুঝলে হয় হ্যাঁ ওর গাছ কেটে ফেলে দিয়েছিল অন্ধকারে জি এইসব করে এইটা কর সেটা করি আরাম জি কারো কথা শুনবেন না গোনহার ক্ষেত্রে তারপরে বলছেন করে আপনি কাউকে মানবেন এটা জায়জ নয় সরকার শাসক থেকে শুরু করে আপনার কোন স্তরের মানুষের ক্ষেত্রে স্ত্রী স্বামীর আল্লাহর নাফার মনে করে আনুগত্য করবে না মাসিক অবস্থায় জোর জবরদস্তি করছে হারাম আনুগত্য করা ওখানে রাখবো না তালাক তালাক দিদ দিয়ে যে তার কথা শুনবে হারাম তার কথা শোনা জি তালাককে সাদরে গ্রহণ করবে এরকম পরিস্থিতিতে কারণ অনেক মহিলারা মনে করে ও তালাক দিয়ে দিবে আমি যাবো কোথায় কি আমাকে আশ্রয় দিবে আমার বাপ নেই তো আমার বাপ তো আশ্রয় দেবে না যাবো কোথায় না না না আল্লাহ আল্লাহর ব্যবস্থা করবেদান এবং আল্লাহর অন্য কাউকে ভালোবাসবেন না প্রাধান্য দেবেন না অন্য কাউকে ভালোবাসছেন অথচ যাকে ভালোবাসছেন সে আল্লাহর বিরুদ্ধা চরণ করছে आल्ला दिनुद्धाचरण कराला समस्त किस घा करो तुम अपछंद करो आल्ला सन्तुष्ट उद्देश्य आल्ला के राजी करा আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি আমার আব্বার কথা আম্মার কথা যারা গোনহার কথা আমাকে বলছে পাপের কথা বলছে আমাকে হারাম জিনিসটা কে নিয়ে আসতে বলছে আমি মানতে পারছি না কার জন্য হাল্লার জন্য ডেল্লা হতে পারে কথা শোনবেন না তাদের কথা বরং সেই কথাগুলিকে সেই কাজগুলিকে সেই আচরণগুলিকে ঘৃণা করবেন আপনি যে আমার বাপের এই আচরণ খারাপ আমার মায়ের আচরণ খারাপ আমি এটা মেনে নিতে পারি না ঘৃণা করবেন আপনি তারপরে বলছেন বিশ্বাস করা আমার দ্বারা গনা হয়েছে তখন করা ফরজ বিশেষ করে কাবিরা গোনা আর যাদের প্রতিদিন কিছু না কিছু গোনা তো হয়েই যাচ্ছে আজকাল অধিকাংশ মানুষ আপনার জ্ঞানের দুর্বলতা দিন ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন না অথবা ইমানের দুর্বলতা আমলের ক্ষেত্রে অত যত্নবান নন সেই জন্য কোন আগে মনে করেন না সারা দিনে কিন্তু কয়েকজনের গিবোধ করেছেন গিবোধ করা কাবিরা গুনা কিন্তু আপনি মনে করছেন যে এটা আমার কোনো গুনাই হয়নি চুগল ঘড়ি করেছেন কাবিরা গুনা করেছেন কিন্তু আপনি যেহেতু একটা এলেমও নেই আর ইমান ওই রকমই এলেমের অভাব আর ইমানের অভাব কম যদি যার ফলে আপনার অনুভূতি শক্তি কি কম অনুভূতি শক্তি কম অনুভূতি শক্তি সবার এক রকম নয় আর সব এক রকম নয় বুঝা গেছে জিভাতে অনুভূতি শক্তি আছে না নেই জিভ হাতে কিছু দিলে স্বাদ পায় না পায় না জিভা যদি সুস্থ থাকে শরীর যদি সুস্থ থাকে তো জিভায়ে মিষ্টিকে মিষ্টি বলবে আর টককে টক বলবে ঝালকে ঝাল বলবে আর লবণকে লবণ বলবে ঠিক না যেটা টেস্টি টেস্টি বলবে আর যেটা টেস্টি না বলবে না টেস্টি না ঠিক না কিন্তু জ্বরের শরীরে হ্যাঁ শরীরে যদি জ্বর থাকে তো সে অনুভূতিটা পাবেন পাবেন না তারপরে যখন মহিলাদের পেটে বাচ্চা থাকে তখন কোন স্বাদ পাই বাতে তাহলে ও ঠিক ওই ইমানের বিষয়টি যার যত ইমান মজবুত আর যার যত বেশি দিন সম্পর্কে এলেম আছে তার অনবতী শক্তি তত বেশি ভুল হতে পারে আলেমেরও ভুল হইতে পারে পরেজগারও ভুল হইতে পারে পরেজগার মানে ইমান তার মজবুত আর আলেম মানে তার কাছে কোরআন হাদিসের এলম আছে তো এলমের সাথে দিনের এলেমের সাথে যদি কি থাকে টাকা পরী থাকে তারপরেও যে ভুল হবে না এমন কথা না ভুল হতে পারে তা কমা এই নাই যে একবারে সবসময় গোনাতে গোনা হবে গোনা কিন্তু এই মনের কলমের অনুভূতি আমি এটা ভুল করে দিলাম গিবত হয়ে গেল এটা আমার চুগল খড়ি হয়ে গেলো এটা আমার মিথ্যা কথা হয়ে নিজে কি তিরস্কার করা শুরু করলে আমি একটু মিথ্যা কথা বলে দিলাম বোঝা কি করবে যার যত বেশি অনুভূতি শক্তি মজবুত তত বেশি তাড়াতাড়ি কি করবে তবা করবে যে আমি সংশোধন করি এলেমও আছে আর ইমানও মজবুত আছে ভুল হয়েছে সাথে সাথে তবা করবে ভুল হলে তবা করা ফরস এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাই একসা আল্লাহ এবাদহি আল আলহামা সত্যিকার অর্থে আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহকে ভয় করে আলেমগুন কিন্তু কোন আলেম ক্ষেত্রে যদি এলেম থাকলে হয় না এলেম উপকার যে বলতে লাগিয়ে দেন কত সুন্দর করে বলে মানুষকে কাঁদিয়ে ফেলে কিন্তু ও নির্জনে আল্লাহর সামনে কাঁদার তৌফিক হয় না ইমানে তো দুর্বল তার এলেমের সাথে ইমানের কোনো সামঞ্জস্যতা নাই এই হবে না যেমন এলেম আছে তেমন ইমানও আছে তাকুয়াও আছে পরেশগারি আছে যদি এরকম থাকে তো তার অনুভূতি শক্তি যেটা বলছিলাম তার অনুভূতি শক্তি তার অন্তরের হৃদয়ের অত্যন্ত সূক্ষ্ম মজবুত একটুতেই একটুতেই টের পায় যে না এই ভুলটা হয়ে গেল তো টের পায় যেই সাগিরা গোনা হয়ে গেল আমার জি সাগিরা গোনহার সাথে নিয়মিত নেকির কাজ হচ্ছে এমনিতে মাফ হয়ে যায় বেশি সাগিরা হলে তখন কাবিরা রূপ ধারণ করবে কিন্তু কাবিরা গোনা হয়ে গেছে তখন তবা করা বান্দার ওপর ফরজ সাথে সাথে তবা করা ফরজ বিলম্ব করি নয় যে আজকে গোনা করলেন কাবিরা আর দু চার সপ্তাহ পরে আপনি আচ্ছা জুমার দিন আসুক তখন তবা করুক এখন গোনা করলেন আচ্ছা ঠিক আছে তাহাজুদ্দে তৌবা করব তাহ পড়তে পাবেন এটা জানা আছে নাকি সাথে সাথে তবা করতে হবে যেটা ইমাম নবির রহমতুল্লাহ আলে হেন বলেছেন যে আহ আলাল ফর আল করা তরজ দ্রুত যখনই বুঝতে পেরেছেন আমার তারা গোনা করে তাও আল্লাহ যেন তিকেন কিন্তু যদি এই সূক্ষ্ম অনুভূতির সাধে বুঝতে পারছেন না যে কোন কাবিরা গোনা কাবিরা গোনা দেখছেন না তাহলে তখন তো করা ফরজ নয় তখন তো অবাক পড়া বা তবা করা মুস্তাহাব তাহলে তবা করার দুটো অবস্থা আছে দৈনিক আমরা তবা ইস্তেক এটা শতবার আছে আর এক হাদিস মানে অনেকবার আর কি উদ্দেশ্য সংখ্যা গণানো নয় কিন্তু অনেকবার কি করতেন তবা ইস্তেকফার পড়তেন আস্তাক ফির ফেরি ও তুবা আলাইব রাহিম এবং পড়তেন বিভিন্ন ভাষাতে পড়তেন কখনো মুস্তাহাব আর ফরজ কখন তবা করা অন্তর থেকে আর কথার দ্বারা যখন অনুধাবন করছেন বুঝতে পারছেন যে আমার দ্বারা কাবিরা হয়ে গেছে আল্লাহ যেন মাফ করে আহলে সোনা বিশ্বাস রাখে যে তো কোনো আলেমকে কোনো পীর কে গিয়ে বলা যায় আমি রকম ভুল করেছি আমাকে তবা করিয়ে দেন এটা বেদাতি তরিকা আর এই তরিকার উপর অনেকে দেশে বড় হয়েছে আ প্রতিপালিত হয়েছে মানুষ হয়েছে যার ফলে এই ভুলগুলি করে জি আমার কাছে এক ছেলে আসছে আসার পরে বলছে আমি চরম অন্যায় কাজ করেছি আর তারপর সে অন্যায়টা বলেই ফেলেছে মানে ব্যয় বিচারে লিপ্ত হয়েছে নজমুলিল্লা তো আমি আপনার কাছে তবা করতে এসেছি আর বলে আমার কাছে বলা লাগবে না খবর না আল্লাহকে বলুন আপনি নাফরমনি করেছেন আল্লাহর আল্লাহকে বলবেন এবং নিজের আয় দোস্তুটি যথাসাধ্য ল লুকিয়ে রাখবেন আল্লাহ ঢেকে রেখেছেন আপনিও ঢেকে রাখবেন এটি হচ্ছে আল্লাহর হুকুম যে আমি কত দয়ালু যে তুমি এত বড় অপরাধ করেছ তোমাকে গ্রামে লাঞ্ছিত করিনি অপদস্থ করিনি সমাজে তোমাকে একবার ছোট করে দি এখন তোমার মানিক যদি ঢেকে রেখেছি সুতরাং তোমার ইজ্জত তুমি ঢেকে রাখো যখন আল্লাহ ঢেকে রেখেছেন আর আল্লাহর কাছে কি করো তহবা করো আল্লাহর কাছে তব আল্লাহর দিকে ফিরে যাও তবা মানে ফিরে যাওয়া আর ইস্তফার মানে ক্ষমত চাওয়া আল্লাহর দিকে ফিরে গিয়ে তুই পাপের দিকে চলে গেছিল উল্টোর দিকে চলে গেছিল আল্লাহ থেকে আল্লাহা থেকে এবং ছোট গুন বড় গুন থেকে তরজ আর ছোট গুনহার ক্ষেত্রে যেমনটা বললাম যে তবা করা হচ্ছে মুস্তাহাব তবে ছোট গুনা যদি অনেক বেশি হয়ে যায় তখন ওলামারা বলেছেন যে অনেকগুলি কঙ্কর জমা করলে হ্যাঁ একটা বড় পাথর হয়ে যেতে পারে সেটা বা একটা পাহাড় তৈরি হতে পারে ছোট ছোট কঙ্করে সমষ্টি দিয়ে পাথর ঠিক ওই রকম গুণা অহো রহ চলতেই আছে সারাদিনা গুনা তাহলে কবিরা গুনা হয়ে হাসা আরব কবি বলেছেন তোমরা ছোট গুনা সাগিরা গুনাকে হাকির তুচ্ছ মনে করিও না এমন কি করেছি এমন তো কিছু নাই তাই না হ্যাঁ একটু রান্না শিখাচ্ছে একটু শুনলাম দেখলামা হয় তারপরে মানুষ দেখেন মানুষ ধীরে ধীরে বিভ্রান্তির শিকার হয় একটি ফেতনা বড় ফেতনা হচ্ছে ফেতনা পাগল হয়ে গেল ওর জন্য পাগল আবার কেউ কাছে ছবির পাগল এটা সুন্দরী ছবি ছবি দেখে সুন্দরী মেয়ের ছবি দেখেছে ও ফেসবুকে ওই পাগল ওরি সুন্দর ওরি অনেকে আছে অনেক বাঙালি ভক্ত আছে কথা বুঝতে পেরেছেন বড় ফেতনা আল্লাহ জানে সব ফেতনাতে হেফাজত করেন বড় গোনা থেকে তবা করা ফরজ এবং ছোট থেকে তবা করবে আর ছোট গোনা বেশি হইলে তখন তবা করা ফরজি তারপরে বলছে জান্নাতের সাক্ষী দিয়েছেন রসুর জান্নাতের সাক্ষী দিয়েছেন দশ জন জান্নাতি একাদিসে আর একাদিস আছে বদরে তিনশো তেরো জন আর আমল করুক আর না করুক হ্যাঁ আর একাদিস আছে যারা হোদের সঙ্গে চোদ্দশো সাহাবাই কেরাম ছিলেন তারা জান্নাতি আছে না নেই কোরআনে কেরিম আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের পরে কুললাম ওয়াদ আল্লাহুল হোসনা সবার সাথে আল্লাহ হোসনা জান্নাতের ওয়াদা করেছেন হোসনা মানে জান্ন আর হোসনা মানে শাব্দিক অর্থও যদি নেন কল্যাণ তো কল্যাণ সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে জান্নান তো যাদের জন্য জান্নাতের সাক্ষী দিয়েছেন রাসোর সাহেব তার জন্য কেউ যদি সাক্ষী না দেয় যেমন শিয়ারা এবং শিয়া পন্থীরা ফাহোয়া সাহেব বেদা তাহলে সে বেদাতি তাহলে সে বেদাতি যেমন জামাতি এখওয়ানীরা এরা উসমান রাজিয়া আল্লাহ সমালোচনা করে আমির মাভিয়ার রাজিয়া অসমালোচনা করে আমার আসের সাহেব যারা সমালোচনা করে। তারা সব সাহাবি তাহলে এরা কি সাহেব বেদা এরা বেদাতি এরা বেদাতি কিন্তু আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা জামাতি ইসলামকে বেদাতি মনে করেন না এটা তাদের মূর্খতা জেহালা এরা বেদাতি এদের মধ্যে খাওয়ারেজদেরও বেদাত আছে চরম বেদাত আছে আর এদের মধ্যে ওই যে শিয়াদের বেদাত আছে মানে কারো সম্পর্কে অতিভক্তি আর কারো সম্পর্কে মানহানি করার আর বেদাত জি সাহবা এ বেশ কিছু সাহেবেরাম সম্পর্কে মানহানি করার বেদাত ও দলাল সাহেব বেদা এবং দলাল গুমহরা এরা সাক্ষণ ফিমা কালারসুর উল্লা সসুর যা বলেছেন সেই ক্ষেত্রে সন্ধিহান সেই ক্ষেত্রে সন্ধিহান ওয়া কালা মালিক এমাম মালিক বিন আনস রাজ্লা বলেছেন মাল্লাজিমা সন্না যেই ব্যক্তির সন্নতকে আঁকড়ে ধরল ওয়াসালাম হাসাবুল্লাহ এবং রসুল্লাহ সাহাবাইকেরাম কোন তার থেকে নিরাপদ থাকলো সন্নতকে আঁকড়ে ধরল মানে বেদার থেকে মুক্ত আর রসুল্লাহ সাল্লামের সাহাবাই কেরামদের সম্পর্কে কোনোরকমের বিদ্বেষও রাখলো না অন্তরে সমালোচনাও করল না চাল করতে বসছে তো ইমাম মালিক বলছেন চার এমামের প্রখ্যাত চার ইমামের অন্যতম মদিনার ইমাম ইমাম হিজরা তিনি কি বলছেন মাল্লা যে মস যে ব্যক্তি সোন্মতকে আঁকড়ায় ধরলো এবংাম তাহলে নবীদের সাথে উঠবে আর সিদ্দিক যারা মহাসত্যবাদী তাদের সাথে উঠবে সাহাবাই কেরামদের সাথে অসুহাদা শহীদ সাথে উঠবে आर तब जार हक, कुरान शाते वा नेक जब्रुटी हराम कन्नति तरीके चले बेदात करी बेदात नाम प्रेक्ष সালাফি সমাজের আহলেদি সমাজের যারা কিছু পাপি তাপি আছে না নেই আহলেদি সমাজে মেলা পাপি আছে আবার বেনামাজি হলে হবে না কিন্তু আর বেনামাজি মুসলিম নাই আহলেদি সমাজে বেনামাজিও আছে তো ওদের কথা ওদেরকে বাদ দেন আহলেদি সমাজে মাজার পূজারি নেই কিন্তু কি আছে বেনামাজি তো ওগুলো বাদ ওইগুলো আউট বাকি নামাজি নামাজিদিস কেউ হারাম খায় কিছু করে আছে না নেই তো এরা সন্ন্যতকে আঁকড়ে ধরে আছে এরা বেদাতি নামাজ পড়ে না নিয়াত পড়ে না সম্মিলিত মোনাজাত করে না যে সব বেদাতগুলো আছে দৈনন্দিন ওই সব করে না সন্ন্যতকে মুক্ত এবং রসুর সাহাবাই আমরা তাদের ভাষা থেকে নিরাপদ মানে তাদের হ্যাঁ সমালোচনা থেকে নিরাপদ সুম্মা মা তা তারপর এর উপরই মারা গেল তাহলে নবীদের সাথে উঠবে সিদ্ধিকেন্দ্রের সাথে উঠবে শহীদদের সাথে উঠবে নেকলোকদের সাথে উঠবে যদিও তাদের আমলে ত্রুটি থাকে যদিও তাদের আমলে ত্রুটি থাকে আল্লাহ রব আলমী যেন আমাদেরকে সন্ন্যতের অনুসারী থাকার তৌফিক দান করে সবসময় সমস্ত রকম বিদাত থেকে মাড়াবাড়ি থেকে এবং ছাড়া ছাড়ি থেকে আল্লাহ আমাদের যেন বাঁচিয়ে রাখেন ওসল আল্লাহাম আলমীনা মোহাম্মদ ওয়ালাহ আলহি ওসাহী আজমাই